আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ রসুলিল্লাহি ও সমানিত শ্রোতা দর্শক মণ্ডলী। এই পর্বে আমরা আরো কিছু নমুনা জাহিলি সমাজের তহিদ এবং এবাদত চর্চার ক্ষেত্রে গ্রহণ করব তারা সিয়াম পালন করত। আপনারা শুনলেন মক্কাতে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম নবোধ প্রাপ্তির পরও তাদের সাথে সাথে আশুর আর পালন করেছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন মদিনায় এসে দেখছেন ইহুদি সমাজ এরাও রোজা পালন করতেছে এরাও আশুর রোজা আশুর আর পালন করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আশ্চর্য হলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাজ আলিয়ন তোমাদের কি হল তোমরা কেন এই দিনটাতে রোজা রাখো তখন তারা জবাব দিয়েছিল এটা এমন একটা দিন যেদিন আল্লাহ তবরকাল আমাদের নবী মুসাকে এবং তার কৌমকে ফিরাউনের কবল থেকে এবং তার দলবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন আমরা সুক্রিয়া স্বরূপ এই দিন শ্যাম পালন করি আল্লাহ রসুলাম বললেন আমি তোমাদের চেয়ে মুসার বেশি হকদার মুসার নাজাতের কারণে সুক্রিয়াস্বরূপ এই দিনের শ্যাম পালনের বেশি হকদার আমি কারণ উনি আমার নবতি ভাই সহি এবং মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে এগুলো আমরা পাই সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখন যেন মনে হচ্ছে ওরা আমাদেরই সমাজের লোক ওরা যেন মুসলিম সমাজ তাদের ভিতরে স্যাম আছে তাদের ভিতরে সালাত আছে তাদের ভিতরে হজ উমরা আছে হজ উমরা পালন করতে যে তারা যে কুরবানি করতো এই কুরবানি সম্পর্কে আল্লাহ তবরকতলা বলছেন আল্লাহ তারা যে কুরবানি করত এই বিষয়ে সুরা হজ্য়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তর উল্লেখ করেছেন হজ পালন করতে গিয়ে তারা কুরবানিও করত। কুরবানির এত সুন্দর একটা সিস্টেম তারা বের করেছিল যে আল্লাহ রসুলের সাহাবাহিক এরামও তাদের এই পদ্ধতি দেখে অভিভূত হয়েছিলেন চমৎকৃত হয়েছিলেন এবং রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তারা অনুমতি চাইতে এসেছিলেন ইয়ারসুল আল্লাহ আমাদেরকে ওদের মতো সুন্দর করে কুরবানি করার আপনি অনুমতি দিয়ে দেন ইবনু কেসির ভিতরে এসেছে তিনি বর্ণনা করছেন জাহিলি সমাজের লোকেরা জবাই করে তারা কাবা ঘরে জমা দিত কাবা ঘরে তারা তাদের উঁটের গোস্ত সব ছুড়ে মেরে দিয়ে আসত এমনকি রক্তটা পর্যন্ত জমা দিয়ে দিত একটুক তারা খেত না আল্লাহ আকবর যদি আমাদের যুগের কুরবানি কারীদের তুলনা করা হয় এই জাহিলি সমাজের কুরবানির সাথে তাহলে কি আমরা দেখব আমরা কুরবানি করলে আমাদের ভাবটা যেন এমন থাকে যে আমার টাকা পয়সা দিয়ে আমি কুরবানি দিয়েছি কাউকেও দেব না একমাত্র যাদেরকে না দিলে চলে না তাদেরকেই শুধু দিয়ে বাকিটা আমরা জমা রেখে দিই সুহানাল্লা অথচ এই জাহিনী সমাজের লোকদের কি ছিল দৃষ্টিভঙ্গি তারা বলছে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে চিন্তা হচ্ছে এটা যে আল্লাহর জন্য কুরবানি দিলাম খাব কেন পুরাটাই আল্লাহর ঘরে ছুড়ে মেরে আসতো জমা দিয়ে চলে আসত এই অবস্থাটা রসুল্লা সাল্লামের সাহাবাহী কেরাম দেখলেন তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ না এইভাবে কাবা ঘরে জমা দিয়ে আসার তা আমরা আল্লাহর জন্য কুরবানি দিয়ে কেন আল্লাহর ঘরে পুরাটা জমা না দিয়ে আমরা খেয়ে ফেলছি অথবা আমাদের ভিতরে বিতরণ করে ফেলছি আমাদেরকে আপনি অনুমতি দিন এইভাবে কাবা ঘরে পুরাটা গোস্ত এবং পুরো রক্ত জমা দিয়ে আসব। মানুষের কত সুন্দর নমুনা তৈরি করতে পারে আবিষ্কার করতে পারে এবং এরকম একটা আবেদন করলেন তখনই আল্লাহ তো বড় কতলা আয়াতটি নাজিল করে দিলেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা অবশ্যই এই আয়াতটির সাথে অত্যন্ত পরিচিত তার কারণ আমাদের সমাজে যখন ঈদুল আজহা আসে আমাদের সমাজের হুজুররা আলেমরা খাতিবরা সবাই কিন্তু এই আয়াত তেলাওয়াতে মুখর হয়ে যান এই আয়াতটা সব মসজিদে মেম্বারের উপরে তেলাওয়াত করা হয় যদি আমরা একটু প্রেক্ষাপটটা উল্লেখ করতাম তাহলে ভালো হতো কাদের কুরবানির ব্যাপারে আয়াত নাজিল হল অবশ্যই এই সবাবুর নজর জানাতে আমাদের জন্য উপকার আছে আমাদের ইমান সংস্কারের এখানে সুযোগ আছে যে আমরা যেন ওদের মতো কুরবানি না দেই আমাদের কুরবানি তাদের চেয়েও যেন নিম্ন পর্যয়ের না হয়ে যায় এই আয়াত নাজিল হয়ে আল্লাহ তবরকলা কুরবানির ব্যাপারে আল্লাহ তো বরকতলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আল্লাহ তো বরকতালাই স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত মাংস কোন কিছুই পৌঁছে না গোস্ত কে খেলো না খেলো কুরবানির পশুর রক্ত কোথায় গেল না গেলো এটা আল্লাহর কাছে কোনো বিষয় না বলা কি এন আলহুত তার কাছে শুধু তাকোয়া এই যে আল্লাহ ভতির মনোভাব এটাই মুখ্য বিষয় গোস্ত কে খেলো না খেলো রক্ত কোথায় গেল না গেল এটা মুখ্য বিষয় না আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ তালা সাহাবাহিকেরামকে জানিয়ে দিলেন এই আয়াত নাজিল করে যে কৃহণীর মাধ্যমে প্রদর্শনীর কোনো মূল্য নাই প্রয়োজন নাই রক্ত মাংস আল্লাহর কাবার ঘরে জমা দেওয়ার কোনো দরকার নাই তোমরা যদি কুরবানির পশুটাকে জবাই করার সময় মনটাকে জবাই করতে পারো মনটাকে আল্লাহ করতে পারো আল্লাহ গ্রহণ করবেন তোলাতে আল্লাহ তো বারকতলা খুশি হবেন কিন্তু আমাদের সমাজে এমন হয় যে আমরা নিজেরাই খুশি হই অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের সমাজে যে যত দিন থেকে দূরে যে যত এবাদত থেকে দূরে সেই বরং বড়ো ধরনের পশু কুরবানি করে এখানে প্রদর্শনী ছাড়া আর কোনো কারণই দেখা যায় না কুরবানিকে নিয়ে একটা প্রতিযোগিতা অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা অন্য টাকা পয়সা ওলার সাথে একটা প্রতিযোগিতা করা ছাড়া আর কোনো মন এখানে লক্ষ্য করা যায় না যার সলাপ নেই যার ইসলাম নাই। যার ইমান নাই তার তো কুরবানির দরকার নেই অথচ কুরবানি নিয়ে তারা কত বড়োটা মোহরত করে থাকে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে ইমান দান করুন আল্লাহ আমাদেরকে তকোয়া দান করুন আল্লাহ আমাদেরকে ইসলাম বুজার ইসলামকে রূপায়ণ করার বাস্তবায়ন করার আমাদেরকে মন মানসিকতা তফিক দান করুন আল্লাহ আমিন কোরআনের ভিতরে জাহিলি সমাজের কিছু এবাদত বিষয় কারেকশন দেখে থাকি অর্থাৎ আল্লাহ তবরকতলা যেন তাদের কারেকশন করতে চেয়েছেন একটা বিষয় কোরআন নাজিল হয়েছিল মিন নাস। এখানে তাদের হজের একটা কারেকশন আল্লাহ তবরকতালা নাজিল করছেন অর্থাৎ জাহিলি যুগের লোকেরা বিশেষভাবে যারা মক্কাবাসী হারামবাসী তারা হজ করতে যেত কিন্তু আরাফাতে যেত না মুজদালেফায় অবস্থান করে তারা আবার মিনা ফিরে আসত আবার মক্কায় ফিরে আসত কোরআন তাদের হজের ক্ষেত্রে এই ভুলটা তুলে ধরেছে সুম্মা ফিদুন মিনহাইস নাস। ইসলাম আসার পর মক্কাবাসী এই লোকেরা মুসলিম হয়ে যাওয়ার পরও তাদের এরকম একটা মন মানসিকতা ছিল তারা এটাকে বেজি মনে করতে যে আমরা হারাম এলাকার মানুষ হজ পালন করার ক্ষেত্রে কেন আমাদেরকে বাইরে যেতে হবে মুসদালিফা হারাম এলাকার ভিতরে কিন্তু আরাফাতো হারাম এলাকার বাইরে আমরা হারাম এলাকার অধিবাসী যেতে পারি না আমরা হালাল এলাকায় অতএব তারা এটা নিজেদের ক্ষেত্রে একটা নিয়ম বানিয়ে নিয়েছিল যে আমাদের হজের জন্য আরাফাতে যেতে হবে না আল্লাহ তো বড় কথা আদেশ দিলেন সুম্মা নাস লোকেরা যেখান থেকে ফিরে আসছে তোমাদেরকেও ফিরে আসতে হবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের কাছে আমরা এই বিষয়ে আলোচনা নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আল কোরআন করিম হেদায়তের মূল সম্মান সম্মান আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন मौलिक नीतिमाल जार मध्यमे दिन विधान बोझा सहज हो जाए ইসলামের বুনিয়াদী শিক্ষা সাধারণ উদাহরণ একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছে। কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার एक किताब जे किताब सब समस्या समाधान समाज सुख ममिन नीश्वानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी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 কারণ এটা আপনার অধিকার দায়িত্বটাহমতুল্লাহ ও সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনায় আপনারা শুনলেন মক্কাতে আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম নবোধ প্রাপ্তির পরও তাদের সাথে সাথে আশুর আর পালন করেছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাহাম হিজরত করে মদিনায় আসলেন মদিনায় এসে দেখছেন ইহুদি সমাজ এরাও রোজা পালন করতেছে এরাও আশুর রোজা আসুর আর শ্যাম পালন করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আশ্চর্য হলেন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 সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখন যেন মনে হচ্ছে ওরা আমাদেরই সমাজের লোক ওরা যেন মুসলিম সমাজ তাদের ভিতরে আছে তাদের ভিতরে সালাত আছে তাদের ভিতরে হজ উমরা আছে হজ উমরা পালন করতে যে তারা যে কুর্বানি করতো এই কুরবানি সম্পর্কে আল্লাহ তো বরকতলা বলছেন তারা যে কুরবানি করত এ বিষয়ে সুরা হজের সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তবরকতলা উল্লেখ করেছেন হজ পালন করতে গিয়ে তারা কুরবানিও করত। কুরবানির এত সুন্দর একটা সিস্টেম তারা বের করেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবাহিক এরমও তাদের এই পদ্ধতি দেখে অভিভূত হয়েছিলেন চমৎকৃত হয়েছিলেন এবং রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তারা অনুমতি চাইতে এসেছিলেন ইয়ার রসুল আল্লাহ আমাদেরকে ওদের মতো সুন্দর করে কুরবানি করার আপনি অনুমতি দিয়ে দেন ইবনু কেসিরের ভিতরে এসেছে তিনি বর্ণনা করছেন জাহিলি সমাজের লোকেরা জবাই করে তারা কাবা ঘরে জমা দিত কাবা ঘরে তারা তাদের উঁটের গোস্ত গুলোকে সব ছুড়ে মেরে দিয়ে আসত এমনকি রক্তটা পর্যন্ত জমা দিয়ে দিত একটুকরাও তারা খেত না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 যে আল্লাহ তবরকতলা তাদের হজ পালনের নিয়মের ভিতরে যে ভুলটা তারা করেছিল যে তারা আরাফাতকে মাইনাস করেছিল কিন্তু মুহাম্মদ সাল আলি আসলাম যে দিন যে শরীয়ত নিয়ে এসেছিলেন তার ভিতরে আরাফাকে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রুকুন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং যারা মক্কাবাসী ন অনেকটা পূর্বের ধারণায় তারা আরাফতের দিকে যেতে কিছুটা অনিহা পোষণ করেছিল অনাগ্রহতা পোষণ করেছিল আল্লাহ তবরকতলা তাদের উদ্দেশ্যে কোরআন নাজিল করে বলে দিয়েছেন নাস। তোমরা সেখান থেকে ফিরে আসো যেখান থেকে লোকেরা ফিরে আসে আর আল্লাহ রসুল ঘোষণা দিয়ে বলে দিন আলহাজ্য আরাফা আরাফাই হচ্ছে হজ আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাহিনী সমাজের তারা কাবা কাবাঘরের তওয়ফের ক্ষেত্রে যে একটা নিজেদের আবিষ্কৃত নিয়ম তারা চালু করে রেখেছিল সেটা সম্পর্কে আল্লাহ তরকো তালা সুরা আল্লাফের ২৮ নম্বর আয়াত এবং একত্রিশ নম্বর আয়াতে তুলে ধরেছেন তফসির কেশির ভিতরে আমরা এর ডিটেলস আলোচনা দেখতে পারব আমি সংক্ষেপে আপনাদের কাছে বলছি তারা তফকালে তালবিয়া পাঠ করত তালবিয়ার ক্ষেত্রে তারা কিভাবে কতটুক তহিদ ভিত্তিক ছিল আর কতটুক শির মিশ্রিত ছিল সেটা আপনারা শুনেছেন এরপর তোয়ফ বিষয়ক আরেকটি জাহিলিয়াত তাদের ভিতরে ছিল সেটা হলো কি তারা কালে। অনেকেই উলুঙ্গ হয়ে তোফ করত অনেক বলতে যারা হারাম এলাকার বাইরে থেকে আসতো। তাদেরকে হয় হারাম এলাকার থেকে নতুন কাপড় কিনে সেই কাপড় পরে তফ করত অথবা হারাম এলাকাবাসী কারো কাছ থেকে কাপড় ধার নিয়ে তফ করতে হতো যদি নতুন করে কাপড় না কিনতে পারতো সেই ক্ষমতা না থাকতো। অথবা তারা যদি কাপড় ধার না পেত সেই ক্ষেত্রে নিয়ম ছিল এই যে উলঙ্গ হয়ে তো অফ করতে হবে নজুবিল্লা তার কারণ যেই কাপড় হারামের বাইরের থেকে এসেছে এই কাপড় হয়তো হারাম কাপড় হইতে পারে অথবা এই কাপড়কে ধরে নেওয়া হতো যে এই কাপড়গুলো পরে আল্লাহর সাথে অনেক নফরমানি করা হয়েছে আল্লাহ তরতালার অবাধ্যতা করা হয়েছে বিভিন্ন পাপ পঙ্কিলতায় জড়িত হওয়া হয়েছে এই কাপড় পরে অতএব এই কাপড় আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য বর্জনীয় এই কাপড় নিয়ে কেউ তো অফ করতে পারবে না এখান থেকে আরেকটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি তারা যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতো আল্লাহকে পাওয়ার আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি অর্জন যে তাদের সর্বোচ্চ কাম্য ছিল তাদের এই নির্দিধায় উলঙ্গ হওয়া থেকেই প্রমাণিত হয় সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহর উদ্দেশ্যে তারা কতটুক নিজেদেরকে উৎসর্গ করত। নিজেকে উলঙ্গ করে হল আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করার চেষ্টা করেছে আমরা এখান থেকে এই শিক্ষাটা নিতে পারি যে আমাদের আমল এবং এবাদতের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি কামনাটাকে সর্বোচ্চ মূল্য দান করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সতর্ক হতে হবে তারা যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উলঙ্গ হয়ে যেতে পারে আমি কেন আমার আমলগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তো বরকতলার উদ্দেশ্যে নিবেদিত করতে পারবো না এখানেও তো একটা আমাদের শিক্ষা থাকতে পারে তারা মসজিদুল হারাম যেমন নির্মাণ করেছিল কাবাঘর নির্মাণ করেছিল এই কাবাঘরে তাদের যে সমস্ত এবাদত তারা পালন করত তার কিছু আমরা নমুনা পাচ্ছি যে তারা নজর এবং এখানে পূর্ণ করত। নজর এবং নজর হলো মান্ন করা উদ্দেশ্য করে তারা এবাদত মান্ন করত আমল মান্ন করত সেই বখারি এবং মুসলিম উভয় গ্রন্থের মধ্যে এসেছে অমর খত্তাবলার ঘটনা উনি বলছেন কলা কুলতুয়া রসুল্লাহ রসুলের কাছে মুসলমান হওয়ার পর এসে জানাচ্ছেন আমি যখন জাহিলিয়াতে ছিলাম আমি যখন কাফির মুশ্রিক ছিলাম তখন আমি বাইতুল্লাহতে একটা রাত অথবা একটা দিন এতেকাফ করব এই মর্মে তাদের এবাদত পাওয়া যাচ্ছে মান্যত একটা এবাদত সেই মান্যত সে করেছিল আর একটা কি এতেকাফ অনেক মুসলমান আজকে জীবনে এতেকাফ করেই দেখেন এই কেতেকাফ কি জিনিস অথচ জাহিলি যুগের লোকেরা এতেকাফ করতো স্বয়ং অবরম খত কাফের অবস্থায় এতে কাফের ইচ্ছা নজর করেছিল সেটা ইসলাম আনার পর তাকে করতে হবে কি না আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলেন এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তীতে করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিব আল হিম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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ বাংলা